اللهم محمد رسول الله محمد رسول الله ارجو رضاك يا السلام الله وبركاته الحمد لله الحمد لله وحده पृलार दूर सुप्रिय दर्शक श्रोता जरा पृथ्वी विभिन्न अवस्थान नियमित आयोजने अंशग्रहण कराची आंतरिक सालाम और शुभेच्छा सुप्रिय दर्शक श्रोता हमारा आकिदा विषय भित्तिक अनेकगुलो पर आज सामने उपहार दिए आज के যে বিষয়টি আপনাদের সামনে আলোচ্য বিষয় হিসাবে উত্থাপন করব তা হচ্ছে ঠিক তার বিপরীত নওয়াকিদুল ইমান বা ইমান ভঙ্গের কারণ সমূহ কোন কোন কারণ সংগঠিত হলে ইমান ভেঙ্গে যায় অজু ভাঙার কারণ আমরা জানি সালাদ ভঙ্গ হয়ে যাওয়ার কারণ আমরা জানি অনুরূপভাবে এটাও জানা দরকার যে কি কারণে ইমানই ভেঙ্গে যায় আসুন আজকে এই নওয়াকিদুল ইমান বা ইমান ভঙ্গের কারণ সমূহ আমাদের প্রাজ্য আলোচক মন্ডলি আলোচনা করবেন আপনাদের সামনে তার থেকে স্পষ্ট হয়ে যাবে যে কী কী কারণে ইমান ভেঙে যায় আর এই আলোচনায় অংশগ্রহণের জন্য যে সমস্ত মশহুর ওলামা একরাম আমাদের কাছে তশিফ নিয়েছেন তাদের মধ্য থেকে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি শাহ হাফেজ আর উপস্থাপনায়গীর সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে ১০টি কারণ আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লা ধারাবাহিকভাবে যা ইমান ভঙ্গের কারণ তনমধ্যে প্রথম কারণটি হচ্ছে বিল মধ্যে শিরিক করা আর এর কৈফিয়াত বা অবস্থাটা কেমন সেটা জানার জন্য আমরা আলোচক মন্ডলীর কাছে ফিরে যাচ্ছি প্রথমেই শেখ মাহমুদুল হাসান ধন্যবাদ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনু আসলাম আলিয়াস সুপ্রিয় দর্শক আমরা শুনে অভাক হলাম হতভাক হলাম যে প্রথমবারের মতো আমরা মনে করছি যে ইমান ভাঙ্গারও কিছু কারণ থাকতে পারে স্বাভাবিকভাবে আমরা মোকব মাদ্রাসাগুলোতে যা শিখেছি সেটা হলো যে নামাজ ভাঙ্গার কারণ অজু ভাঙ্গার কারণ হজ নষ্ট হওয়ার কারণ রোজা ভাঙ্গার কারণ ইত্যাদি আমরা জানতাম কিন্তু আরও কিছু জিনিস কি আছে যেগুলো করলে আমাদের ইমানেই ভেঙ্গে যাবে ইমান ভেঙ্গে যাওয়াটা আসলে কেমন ইমান ভেঙ্গে যাওয়াটা এমন নয় যে সেখানে একটা শব্দ হবে বা সেখানে একটা তসনস হবে এটা নয় বরং সেটা ইসলামের যে একটি গন্ডি এবং সীমা রেখা নির্ধারণ করেছে যখন আমরা সেটা থেকে পার হয়ে যাবো ক্রস করব এবং নিজেকে মুসলমান হিসেবে আমরা দাবি করার সুযোগটুকু থাকবে না সেটাই বোঝানো হয়েছে ইমান ভঙ্গ বলতে কাজে এই ব্যাপারে আমাদেরকে খুবই সতর্ক হতে হবে একের পর এক পর্বের মাধ্যমে আমরা জানতে পারব। যে কী কী কাজ করলে আমরা ইমানের গণ্ডির বাইরে চলে যেতে পারি এবং নিজেকে মুসলমানদের রেজিস্টার খাতা থেকে নামটা কেটে যাবে এই জিনিসটা আমরা জানতে পারব এবং আজকের বিষয়টি হলো এবং এটা হচ্ছে জঘন্য ধরনের একটি রোগ এবং জীবাণু যেটা ইমানকে পরিপূর্ণভাবে ধ্বংস করে দেবে আল্লাহ তালা বলছেন ফামান আমালান जी ये आयात टी सुरफेर सर्वशेष आयात एक सौ दस नम्बर आयात जेखने आल्ला तुम चाओ आशा करो तुम रबिर तुम्हें सब सुंदर भाव तुम्हारा तुम्हार रबिर आल्लाओं दायित्व हल्मा अत्यंत सत् कर्मपराय तुम्हें होते भलो क्षो करते तब से भलो क्ज करारे आल्ला सतर्क कर एक शर्त आज अनेक तुम भलो काज कर हज उमरा ज्यादा কিন্তু এই এবং সেটাই ইমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্দর সংজ্ঞা প্রদান করলেন শেখ মাহমুদ আমরা এরপর খায় बेकिछ आलोचना पेश करलम लाइला इला कलेमार शर्त सम्पर्न मानूष इसलम ग्रहण करबान क्यों नहीं आस्तुलि पेश करलम एख्त सम्मानित दर्शक मंडलर का पेश करते चाची यमान भेगे जा भावरा समय समय गतिते प्राय दसटा मत कारण पेश करते चाची इनशालागुल पेश करबेसब कारण मानुषर इमान ही भेगे जाए मध्य एक गुरुतपूर्ण कारण हे मानुषर इबादत सलाद तस्मी तहलिल जिक्रजकार जदि आल्लाह छाड़ा अन्े তাহলে তার ইমান ভেঙে যাবে ভেঙে যাবে যেমন আল্লাহ বললেন নিশ্চয় আমার সলা আমার ইবাদত বা কোরবানি আমার বেচে থাকা আমার মরে যাওয়া একমাত্র আল্লাহ রব আলমিনের জন্য লাখ আল্লাহ যার কোন শরিক बोझा जा ए आया अर्थ हलोजे मानुषर इबादत मानसर कुरबानी मानुष जीवन मानुषर मरण सबकि अल्लाह अल्लार। अल्ला तालनिष्ठ भावे एक मुखी हुए खाले सन्तरे करते ये जो एन मानूष अन् जगह मानव टाकोटा कबरे नहीं गलो বা কোন একটা জিন ধরা লোকের কাছে এই বিষয়টা যেহেতু নতুন এমনকি অনেক আলেমার কাছেও এটা নতুন হবে যে ইমান আবার ভাঙে নাকি এটার কারণ হলো যে আমরা আজ থেকে ৩০ বছর আগের যত বড়ো বড়ো আলেম দুনিয়াতে এসেছে এবং তারা বই পুস্ত লিখে গেছে তিরিশ বছর আগে আপনি সব লাইব্রেরি খুঁজে দেখবেন যে ইমান ভঙ্গের কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে জি এটা হলো ইদানিং শেখ ওনারা ইসলামী ইউনিভার্সিটি মদিনায় সৌদি আরবে লেখাপড়া করে অনেকে এখন এখান থেকে যেহেতু এই দেশ থেকে ইসলাম গেছে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিষয়টাও ইানিং যাচ্ছে আমি বললাম বড় বড় মুফতি গ্রন্থ আছে না কাজী এখানে যত বড় আলম হবে সে তত আশ্চর্য হবে যেটা কি আবার যার ফলে আমাদের ভারতবর্ষের মুসলমানদের একটা এরকম মনোমানসিকতা যে ইমান ভাঙার জিনিস না ইসলাম ভাঙার জিনিস না আমি আমি তাদেরকে একটা লজিক বা যুক্তি দিয়ে বুঝাইতে চাই যে জিনিসের গঠন আছে জিনিসের আমরা এই যে এতক্ষণ যাবৎ বিভিন্ন পর্বে যে আলোচনা করেছি ইমান মানে শর্তাবলী এগুলো মূলত ইমান গঠন প্রণালী গঠন প্রণালী এখন ইমান গঠন হয়েছে তো এই ইমান কি এত শক্ত পৃথিবীতে এমন কি জিনিস আমরা বানাই যেটা একেবারে স্থায়ী কখনো ভাঙে না তো এই ক্ষেত্রে আমরা এটাকে বিশ্বাসযোগ্য এবং যুক্তিভিত্তিক বোঝানোর জন্য বলছি যে ইমান গঠন হয়েছে অবশ্যই তার ভাঙ্গার কোনো ব্যবস্থা থাকতে পারে যেমন আমরা ইমানের আগে দরকার ছিল নাকি এবাদত এবং আমলের ভাঙ্গার কারণগুলো জানার আগে কিন্তু ইমান ভঙ্গের কারণ জানা দরকার ছিল অন্যথায় কি হবে আমি যদি অজু ভঙ্গের কারণ না জানতাম তাহলে ঘটনাটা কি হইতো যে আমি গত বছর রাজু করেছি আর লাগবে কেন দশ বছর এই অজুতে চলবে এখন অজু ভঙ্গের কারণ জানে দেখে প্রত্যেকবার যখন ভাংতেছে আর উজু করতেছে ভাঙছে তো এরকম যদি ইমান ভঙ্গের কারণ না জানে তো বেচারা এই ভাঙ্গা ইমান নষ্ট ইমান যার ইমান নাই তার নামাজও নাই কিন্তু এই ইসলাম এবং ইমান হল পূর্ব শর্ত তার মানে সে নামাজ পড়বে তাহাজ পড়বে হজ উমরা সব করবে কিন্তু তার ইমানের খবরটাই রাখতেছে না তাহলে অবস্থাটা কি হয়ে যাচ্ছে ওই নামাজির মত হবে যে বলতেছে আমি পাঁচ বছর আগে উজু করেছিলাম উজু করতে হয় এটাই জানি বাস আর ভাঙবে কেন ভাঙার কারণ নাই তো অতএব যদি আমরা না জানি তো আমাদের ক্ষেত্রে বাস্তব অবস্থা ঘটে যেতে পারে আমার হয়তো পঞ্চাশ বছর আগে ইমান ভঙ্গ হয়ে আসে এর ভিতরে আমার পঞ্চাশটা ওমরা করা হয়েছে পরিচর্যার কি দরকার অঙ্গ প্রত্যঙ্গের তার আবার আমল এ বাদাদের খোঁজ খবর নিয়ে লাভ কি এই যুক্তিভিত্তিক কথাটাই আমরা আপনাদের কাছে বুঝাইতে চেয়েছি বিজ্ঞ আলেমরা ওনারা দলিল দিয়েছেন দলিল গুলো যাতে আমরা ব্যবহার করতে পারি আমরা আবারও বিরতির কাছাকাছি এসে উপনীত হয়েছি যে কারণে স্বল্প সময়ের জন্য ছোট্ট একটি বিরতি চাচ্ছি বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে এই বিষয়ের উপস্থাপনা নিয়ে হাজির হব ইনশা तत्न संगे थम्लाज्ला रसुल सल अलहसल्लम प्रत्येक क्या मध्यम पंथा अवलम्बन करो मने रेख जो तुम्हारे काल जानना खान जिज्ञेस करल हे आल्ला रसुल सलम जब्ला रहमत क्षमा छड़ा जाननातेबना मुस्लिम चतुर्थ खंड कैयाम जान जहां नाम विवरण अध्याय हादिर संख्या छ हजार सात पट्टी কলাম কোরআন বুঝতে চান ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে আলোচিত হয়েছে শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রাম চোখ রাখুন একমাত্র বাংলায় कुरान के भालो भावे की की भोजवार ज्ञान रखा जरूरी जानते होले हम देखमुल कुरान ओ इसलामी आदर्श परवर्ती अनुष्ठान पीस टीवी अल्ला हो या या रब्बी पिस সালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পর আবারও আমাদের ধারাবাহিক আলোচ্য বিষয়ে ফিরে আসলাম আমরা ইমান ভঙ্গের কারণ সমূহ কি এর প্রথম কারণ বা ইবাদাতের মধ্যে শিরিক করা এই বিষয়ের উপরে আলোচনা শুনছিলাম আলোচনায় সর্বশেষ আলোচক ছিলেন শেখ আকরাম উজ্জামান বিন আবদুলসালাম বাকি কথাটা সম্পন্নর জন্য আবার কাছে যাচ্ছি। এখন আমরা যেই দলিলগুলো বিজ্ঞ আলেমগণ উপস্থাপন করছেন এই দলিলগুলোর কার্যকারিতার জন্য আমি ওই যুক্তিটা দিয়েছি তারপরও শ্রোতাদর্শক মণ্ডলীর কাছে যে একটা যুক্তি আছে তাদের কাছে যুক্তি আছে ওই যুক্তি দিয়ে তাদেরকে বুঝাই প্রত্যেকটা শ্রোতা দর্শক মণ্ডলী যারা মুসলিম তারা সবাই স্বীকার করে কি যে শির্ক মহাপাপ মহাপাপ এই ব্যাপারে দিমত করার মতো কোনো মুসলিম এ পর্যন্ত আমি পাই নাই তো শির্ক যদি মহাপাপ হয় তো মহাক্ষতিটা কী শির্ক মহাপাপের তো মহা ক্ষতিও হইতে পারে সেই মহা ক্ষতি যদি ইসলাম ভঙ্গ না হয় তাহলে আর মহা ক্ষতি কী হয়ে এবং ইসলাম যে ভঙ্গ হয়ে যায় তার অনেক দলিল আমরা পাই আল্লাহ বলছেন যে শির করবে তার জন্য জান্নাত হারাম জাহান নাম এবং চিরত অধিবাসী হবে জাহান নামের এবং তার কোনো সাহায্যকারী থাকবে না আরও বলা হয়েছে অবশ্যই অবশ্যই শির করলে তার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে যার কোনো আমল থাকলো না সব ধ্বংস হয়ে গেল যার জন্য জান্নাত হারাম জাহান চিরন্তন তা সব কৌরাণিক যে দলিল এইগুলো দিয়ে কি বুঝলেন আপনি মহাপের যে মহা ক্ষতি ইসলাম থেকে বেরিয়ে গেল গেল। এই স্পষ্ট হয়ে আমরা যে চমৎকার কথা জানলাম নামাজ ভঙ্গকারী উজু ভঙ্গকারী সব জানলাম কিন্তু ইমান ভঙ্গকারী জানলাম যে কথাটা চমৎকার কিন্তু আমি বলতে চাই যে ইমান ভঙ্গকারী এই বিষয়গুলো যে কেউ জানতো না এমনটা আলেমরা জান আলেমরা বলতো আপনারা ইতিহাস খুঁজে দেখুন এর বিপরীত লড়াই করেছেন বড়ো বড় ওলামা একরা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে সব সময় সিরকির বিরুদ্ধে একদল হক্কানি ওলামা ছিলেন। এবং তারা সব সময় এর বিরুদ্ধে কথা বলেছে। যার কারণে দুই ভাগ হয়ে গেছে বিশ্ব একদিকে বিদাত দিকে তহিত ঠিক আছে এখন এটার মধ্যে আসছে যেমন মদিনা ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে সেখানে একটা সিস্টেমেটিক ওয়েতে এখন একটা পড়ানো হচ্ছে ওয়েলকাম বা আল্লাহ পাকের রুবা এগুলো তো কাফের অানত কিন্তু সে ব্যাপারে আল্লাহর কোনো ইয়ে করেননি কিন্তু এক জায়গায় এসে বলছে যে এবাদতের ক্ষেত্রে শেরক করবো আমি মানবো না ওরা দাবি করতো মানুষ আমরা তো ইবাদত করতেছি আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য মাঝখানে এদেরকে রাখছি না এটা যেমন আজকের আল্লাহ মাফ করুক সেরা ওয়ার্ল্ডের মধ্যে আমি শুধু বিভিন্ন দেশ বলব না আমি যতটুকু জেনেছি এমন কিছু মানুষ আছে আল্লাহর বান্দা নিজেকে মুসলমান দাবি করতেছে কিন্তু নিজে যখন সমস্যায় পড়তেছে তখন যাচ্ছে কবরে তারপরে সে নামাজ আদায় করতেছে কিন্তু কবর দেয়ারাত করতে গিয়ে কবরকে সেজদা করতেছে শেরখ কোনো সন্দেহ নেই তার কোন বাঞ্ছনা পূরণ করতে হবে সে দোয়াও করতেছে আল্লাহর কাছে আবার কবর দেওয়া দোয়া করতেছে শেরক কোনো সন্দেহ নেই তারপরে সে তার একটা নজর মানে মান্যত মেনেছে যেটা আল্লাহর জন্য করার দরকার সে আল্লাহর জন্য না করে কবরস্থানে গিয়ে সেখানে যদি এই ধরনের জীবিত হোক অথবা মৃত হোক কোন কাউকে দাঁড় এবং নাফে মনে করা হয় যে ইনি আমার কোন ক্ষতি করতে পারবেন অথবা আমার কোনো উপকারে আসতে পারবেন শেখ কোন সন্দেহ নেই এই ব্যাপারগুলো নামে যাবে আমল নষ্ট হবে তারপর ঘাড়েই চড়ে বেড়াচ্ছি আমরা এই পরিভাষাটা কোনো আলেম বলে নাই যে এটা ইসলাম বঙ্গের কারণ এগুলো বলেছে আমল নষ্ট হয়ে যাবে জাহান নামে থাকতে হবে কিন্তু আমরা পরীক্ষা করে দেখেছি একজন আলেমকে বলতে বলেছি তিনটা বলো সে একটাও খুঁজে পাইনি ও জানে যে সির এবাদত নষ্ট হয় সির তো জাহান নামে কিন্তু ইসলাম ভঙ্গের কারণ পরিভাষাটা ছিল না এই পরিভাষা এত উপকারী আর এটা না থাকার কারণে পরিচালকের পক্ষ থেকেই আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে আর একটা জিনিস আমরা শ্রোতা মন্ডলীর পক্ষ থেকে জানতে চাচ্ছি আমি যে আসলে শির বড় পাপ আমল নষ্ট হয়ে যায় এইভাবে বই পুস্তকে शत हज़ार बचर थी लिखा आंतु बी पुस्तके शीर्क कर लेमान भेजे जाखा देखते जुनाब आकर मुजामान सहेब यह कथाटी एक्टा जिनिस आलोचनाते स्पष्ट हवा प्रयोजन मन कर लोक जदि तरह पशुटा मजारे नहीं गभे दिए बोले पीड़े मजारे जबे कर लो এত শুন এটা এখন পরিষ্কার আমরা মনে হয় যে আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে এটা প্রমাণ হয়েছে শিরকের কারণে মানুষ ইমানের গন্ডি থেকে বেরিয়ে যায় এবং অবশ্যই তাকে আবার যেমন অজু ভেঙে গেলে নতুন করে উজু করতে হয় তেমনি ভাবে কেউ যদি সিরিক করে ফেলে তার উপলব্ধি করাটা তার জন্য ফরজ যে আমি সিরিক করেছি তখন আল্লাহর কাছে তাকে ফিরে আসতে হবে তাও বা দরজা সবসময় আল্লাহ খোলা রেখেছে তিনি আবার ফিরে এসে আল্লাহর একত্রবাদ বিশ্বাস করবেন এই জাতীয় গুণাগুলো থেকে নিজেকে পবিত্র করবেন একটা জিনিস ক্লিয়ার করে দিই আমরা কিন্তু শির্ক এবারে শেখে আকবর আসবর বলে কিছু নেই আমরা ইতিমধ্যে আলোচনা পেশ করেছি যে কিছু কিছু কবিরা গুণা জঘন্য ধরনের গুনাকে শিরিক বলা হয়েছে যদিও সেই শিরিকগুলো আমাদেরকে ইমান থেকে বের করবে না কিন্তু সেগুলো ডেঞ্জার পর্যায়ে নিয়ে যায় এবং ভয়াবহ এর যেমন আমি আল্লাহরই কাছে যাব কিন্তু আমি যদি কোনো ব্যক্তির কাছে গিয়ে বলি বাবা তুমি আমাকে একটা সন্তান দাও তুমি দিতে পারো এই জাতীয় কাজের মাধ্যমে সে ইমান থেকে বেরিয়ে যাবে এবং তার ইমানটা নষ্ট হয়ে যাবে একইভাবে কোন চার্চে গিয়ে গির্জাতে গিয়ে সে তাদের ইবাদত এবং প্রার্থনায় শরিক হলো কেউ এমনকে মেনে নিলো যে আধুনিক একটা মুখর স্লোগান যে ধর্ম যার যার এবং একমাত্র আল্লাহরই কাছে নিজের চেষ্টা পেশ করতে হবে যেটা আজকের আলোচনা থেকে এটা পরিষ্ফিত হয়েছে কথার সাথে আমার একটা কথা মানে বারবার মাথায় এসে বলছো এটা যে আল্লাহ দুই নম্বর আয়েতে বলেছেন পরস্পরের সহযোগিতা বলছে যে উৎসব সবার ধর্ম যার এই কথাটা আরো সুন্দর করে বলছে যে মানে ধর্ম যার যার দেশ সবার দাওয়াতে সহযোগিতা করছে তাদেরকে অত আয়াত দিয়ে মেপে আমরা বলতে চাই যে আপনি নিশ্চিত বিশ্বাস করুন আপনি একজন মুসলিম বলে আপনাকে বলছি আপনি ওই মন্দিরে গিয়ে সহযোগিতা করলেন তা আপনি কি মনে করছেন যে আমি তার চেয়ে পা কম ও কিন্তু একজন অমুসলিম মানুষ আপনি এখন তার কাজে সহযোগিতা করেছেন মানে আপনি একটা অমুসলিমের পর্যায়ে গেছেন আপনি নিজেকে অত সহজ ভাবলেন কি করে আপনার এই কর্মটাকে একটা ছোট গুরুত্বপূর্ণ একটা বিষয় জুটতে হবে নাহলে একটু ভুল বোঝার সৃষ্টি হতে পারে একটা জিনিস আছে দিন একটা জিনিস আছে যার যার যার যার ধর্ম পালন করার সুযোগ দেয়া এটা কিন্তু মারা আপনি তাদের ধর্মীয় উৎসবে আপনি যোগদান করছেন না এখানে ইসলাম অত্যন্ত উদর সুপ্রিয় দর্শক শ্রোতা তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমরা হাজির হয়ে সেগুলো আমরা অনুশীলন করব না কিন্তু তারা সেগুলা করবে সুতরাং সেই কথাটাই মনে পড়ে যায় যে ইসলামে তুমি দিয়ে কবর মুসলিম বলে করো ফকর ইসলামে যারা করে জবে হো তুমি তাদেরই জুতা বাউরি নোনাফিক তুমি শ্রাবেধীন তুমি জুতা বাউ আতারি অধীন সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আজকে শ্রিকফেলা থেকে আমরা সতর্ক হই এ ক্ষেত্রে আমরা যেন কাউকে শরিক না করি একমাত্র আল্লাহর এবাদতটা করি মহান আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন আসসালামাইকুম রাহিৎ মোহামদন রসুল্লা মোহাম্মদন রসুল্লা অ্যাচল রহিমা কে অঞ্চল করিমোলা ওয়াচল فيك প দেন এবং জাহার নাম হ একটি মাত্র পথ তাহ আল্লাহ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাসাব প্রতিবার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারো সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায়